আবু সালাবা খুশানি রজিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ আলিয় সাল্লাম এর কাছে এসে বললাম হ্যাঁ আল্লা রসুল আমরা আহলে কিতাবের এলাকায় বাস করি তাদের পাত্রে খাই এবং আমরা শিকারের এলাকায় বাস করি তীর ধনুকে সাহায্য শিকার করি এবং প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ও প্রশিক্ষণবিহীন কুকুরের সাহায্যে শিকার করি নাভি বলেন তুমি যে বললে তোমরা আহলে কিতাবের ভূখণ্ডে থাকো অপারগ না হলে তাদের বাসনপত্র খেও না যদি কোনো উপায় না পাও তাহলে সেগুলো ধুয়ে তাতে খেও আর তুমি যে বললে তোমরা শিকারের এলাকায় বাস করো যদি তোমরা তীরের দ্বারা শিকার করতে চাও তাহলে সেখানে আল্লাহর নাম নাও এবং খাও আর তুমি যা তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের দ্বারা স্বীকার করো সেখানে আল্লাহর নাম নাও এবং খাও আর তুমি যা স্বীকার করো তোমার প্রশিক্ষণবিহীন কুকুরের দ্বারা এবং তা জবে করতে পারো তবে তা জবেহ করে খাও